السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين أما بعد شوما ندرشق بندو أمرا علسنا كرسلام إمام أبو جفر تحاوي رحمة الله علیه رشتو بيان وعتقاد أهل سنوالجماع ايه كتب تير اكتوان شنين أما دل إمام علسنا كرسلام تاوحيدير بوري تاوحيدير بفريجي كورموكان رشدولي علسنا كرسانتين ওহুয়া তার বিপরীত সাব্যস্ত এবং তার সমকক্ষ কাউকে সাব্যস্ত করাতে সম্পূর্ণরূপে পবিত্র এবং তা থেকে তিনি সু অবস্থান করছেন সেখানে কেউ যেন তার সাথে সমকক্ষ সাব্যস্ত না করে বা তার সমপর্যায়ের বিপরীতে সত্তা নাদার না করা সেটা তিনি সাবধান করছিলেন এ বিষয়ে আলোচনা আমরা কিভাবে সেটা হওয়া আল্লাহাল বিপরীতে কি সত্তা সাব্যস্ত সে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম আমরা বলছিলাম যে কখনো কখনো সেটা হয় সির্কের মাধ্যমে কখনো কুপুরের মাধ্যমে কখনো হয় মাধ্যমে ইমান কিভাবে চলে যায় সেই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম প্রথমে আমি শির্কের বিষয়ে আলোচনা করছিলাম যে আল্লাহ তালা সির্ক হয় তার কখনো হয় সির্কে আকবর হয় কখনো আসগর হয় সির্কে আকবর কখনো কখনো হয় তা মাধ্যমে তাঁতিল হচ্ছে স্রষ্টাকে সৃষ্টি শূন্য করা অথবা স্রষ্টা এবং সৃষ্টি একাকার করে দেখা অথবা স্রষ্টাকে স্রষ্টার গুণাগুণ তার নাম গুণ এবং তার কর্মকাণ্ড মুক্ত ঘোষণা করা এই তিনটি জিনিস আমরা আলোচনা করেছি এটি হচ্ছে এরপর আমরা আলোচনা করছিলাম শিরকুত্তমসিল অর্থাৎ ঠিক অনুরূপ সত্তা সাব্যস্ত করা এই জিনিসটা আলোচনা আমরা বলেছিলাম যে আল্লাহ ঠিক অনুরূপ সত্তা পুরোপুরি এরকম কেউ সাব্যস্ত করে না কিন্তু অনেকে কাছাকাছি সত্তা দাঁড় করে আল্লাহালে বিখ্যাত একটি গোষ্ঠী হচ্ছেন মাজুস তারা আল্লাহ তালার জন্য মনে করেন আল্লাহ তালা হচ্ছে খাল খায়ের আর আহারমান হচ্ছে খালুখার আল্লাহ তালা কল্যাণের সৃষ্টিকারী আর আহারমান হচ্ছে অকল্যাণের এরা মূলত আল্লাহ আমরা তারপর উদাহরণ টেনেছিলাম যে দ্বিতীয় আরেকটি গোষ্ঠী আছে যা আল্লাহ তালার সাথে তিনটি সত্তা সাব্যস্ত করে আল্লাহ তালার সাথে আরো দুইটি সত্তা সাব্যস্ত করে যে এরা মিলে হচ্ছে রব নাহিজা আলিক তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে যে যারা তিন সত্তা সাব্যস্ত করে এরা হচ্ছে নাস খ্রিস্টানরা তারা মনে তাকে মনে করে থাকে আল্লাহ তালা হচ্ছেন আব বা পিতা বা তার কাছে সবকিছু প্রত্যাবর্তন করে দ্বিতীয় হচ্ছে এবলে বা সন্তান ইসা আল ইসলাম তৃতীয় হচ্ছে রোহুল কুদুস সেটা জিবলিল কেউ কেউ বলেন তারা কিন্তু খ্রিস্টানরা কিন্তু জিবলিল বলে না তারা বলে বা পিতা এবং পিতার মাঝে সম্পর্ক পুত্রের মাঝে সম্পর্ক সেটা হচ্ছে রোহুল কুদুস সেটা হচ্ছে তিন তৃতীয় নম তৃতীয় ইলা এই যে তৃতীয় ইলা সাব্যস্ত করা এইভাবে তিনটি সত্তা সাব্যস্ত করা এটা হচ্ছে আল্লাহ রবিহে সিরি করা একথাটা আমরা বলেছিলাম এদের মতো আরেকটি যারা এরকম সত্তা সাব্যস্ত করে এদের মধ্যে বিখ্যাত হচ্ছে যারা হিন্দু ধর্মের বিশ্বাসী তারা মনে করে থাকে যে তিনটি সত্তা রয়েছে একটি হচ্ছে ব্রহ্মা একটি হচ্ছে বিষ্ণু একটি হচ্ছে শিব তারা এই তিন ধরনের সত্তা সাব্যস্ত করে থাকে আবার তারা বলে থাকে যে এগুলি হচ্ছে সগুণ সগুণ স্রষ্টা আবার নির্গুণ স্রষ্টা আছে তার নাম হচ্ছে ব্রহ্মা ব্রহ্ম যাদেরকে তারা বলে থাকে এগুলি তাদের কথার প্যাঁচ হতে পারে কিন্তু বাস্তবতা কথা এটাই যে তারা ব্রহ্ম কোন এবাদত করে না তারা এবাদত করে তিন সত্তা মন বিশ্বাস করে থাকে তারা মনে করে থাকে যে ব্রহ্মা হচ্ছে স্রষ্টা আর শিব হচ্ছে ধ্বংসকারী আর বিষ্ণু হচ্ছে তারা সৃষ্টিকে ভাগ মানুষকে আল্লাহকে ভিন্ন ভিন্ন সত্তাকে তারা মনে করেছে এবং এটা তারা বিশ্বাস করে থাকে এদের কাছে এই ব্যাপারে কোনো দলিল নেই না তাদের গ্রন্থে আছে না তাদের কোন কিতাব বা আল্লাহ তাল্লাহ কোন নবী সেটা বলেছেন তাহলে বোঝা গেল যে এরা সম্পূর্ণরূপে মিথ্যাচারের লিপ্ত রয়েছে কারণ আল্লাহ তাল্লাহ মিথ্যাচার সবচেয়ে বড় কঠিন কাজ আল্লাহ তালে মিথ্যাচার করছে এই জন্য আমরা বললাম কারণ তাদের তাদের ধর্ম বিখ্যাত ধর্মগ্রন্থ বেদে এর কোন উল্লেখ নাই যেমন ধর্মগ্রন্থে তিন ইলার সম্পূর্ণ বা হিন্দুদের এরকম কোন জনকে মানতে হবে তিন ইলা বরং ব্যাধে তারা এবাদত করত তারা পূজা করত আকাশের তারকা আকাশের বিভিন্ন নক্ষত্রাজে পূজা করত বৃষ্টির পূজা করত বা কোনো বড় সত্তার পূজা করত দেবতা ছিল সেটা পরবর্তীতে তিরিশ কোটি দেবতায় পরিণত হয়েছে এবং তারা এই পত্রিকা দেবতারকে আবার বলে মনে করে থাকে অমুকের অবতার বা ব্রহ্মার অবতার বা বিষ্ণুর অবতার অথবা শিবের অবতার এইভাবে তারা ভাগ করে থাকে এ সবই হচ্ছে আল্লাহ আল্লাহ করা আল্লাহ আল্লাহ করা এই জন্য আল্লাহ তালা জাতের সাথে যারা শিরিক করছে বিখ্যাত হচ্ছে তিনটি সপ্তম তিনটি গ্রুপ আমরা বলেছিলাম একটি হচ্ছে মাজুস আদি দ্বিতীয়টি হচ্ছে খ্রিস্টানরা আর তৃতীয়টি হচ্ছে হিন্দুরা এর বাইরে আল্লাহ তালা জাতের সাথে যারা শিরিক করছে তাদের মধ্যে যারা তারকা করে সবকিছু নিয়ন্ত্রণ করে সেগুলি সবকে সৃষ্টি করেছে আল্লাহ তালা কোরআন একদম সবই কথা উল্লেখ করেছেন অনুরূপ ভাবে মানুষের মধ্যে যারা মানুষকে মানুষ মানুষকে সষ্টা বানিয়ে নিয়েছে এরকম হচ্ছে বৌদ্ধরা তারা বৌদ্ধের মধ্যে দুইটি গোষ্ঠী আছে একটি গোষ্ঠী কারও এবাদত করে না বৌদ্ধ দর্শন আসলে নাস্তিক দর্শনে ছিল পরবর্তীতে সেটাকে তারা তারা তাদের বৌদ্ধকে মেনে নিয়েছে তারা বৌদ্ধকে স্মরণ করা এই যারা বৌদ্ধকে স্মরণ করছে বৌদ্ধকে তারা আবাদ করছে তারাও আল্লাহ তালার সাথে বিপরীতে বৌদ্ধকে দাঁড় করিয়েছে এই জন্য তারাও আল্লাহ তালা রিয়াতে শির্ক করে যাচ্ছে এই জাতীয় শিরকের অস্তিত্ব এখনও রয়েছে এবং সেটা আমরা সবাই জানি যে এই জাতীয় শির্ক রয়েছে এটা একটা ব্যাপক শির্ক এমন সবাই জানে এটা স্পষ্ট নয় সবার কাছে স্পষ্ট যে এরা শিরকি লিপ্ত রয়েছে সুতরাং মুশ্রিক এরা মুশ্রিক হিন্দুরা মুশ্রিক এবং খ্রিস্টানরা মুশ্রিক এবং নাসাবি যারা তারা মুশ্রিক এবং যারা বৌদ্ধ তারাও মুশ্রিক অনুরূপির ইহুদের মধ্যে আল্লাহ একজন হচ্ছে তারা মনে করে থাকে তাদের যে ভূমি তারা পেয়েছে তাদের ধারণা অনুযায়ী বায়তুল মাকদাসের এই ভূমি তাদের জন্য একটা ইলা এটা তাদের ইলা হিসাবে গণনা করে অনুরূপে আল্লাহকে ইলা তারা মানে কিন্তু নাম দিয়েছে তারা জেহুবা যহবা বা ইয়াহা এরকম নাম দিয়ে থাকে আর তৃতীয়ত তারা মনে করে থাকে যে ওই ইউনিটি যে ইহুদি জাতির ঐক্য সেটা একটা ইলা এই তিনটি ইলাকে তারা পূজা করে থাকে বর্তমানে আল এরপরে আব্দুলা তিনি বিখ্যাত গ্রন্থটি লিখেছেন সেটা অসহনিয়া এই বিখ্যাত মসুরা সেটা যেটাকে বলা হয় ইনসাইক্লোপিডিয়া এ বিষয়ে তিনি বিখ্যাত বিস্তারিত লিখেছেন আমরা সেটা আলোচনা করলাম না কেন বিখ্যাত আলোচনার বাইরে চলে যাবে আমাদের সেই জন্য মূলত এরা সবাই শিরকিল সরাসরি আল্লাহ লিপ্ত রয়েছে আল্লাহর অনুরূপ সত্তা সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহ রুবিতে যারা শিরিক করছে এর বাইরে আল্লাহ সত্তাতে নয় আল্লাহ তালার কর্ম আল্লাহ যারা শিরিক করছে এর সংখ্যাই সবচেয়ে বেশি এরা কিন্তু প্রত্যেক ধর্মে যেমন আছে मुस्लिम नामधारी मानसर मध्य जिन मध्य सीरिक कर मौलिक आल्ला सत्ता भाव मत अन्वके सब्यस्त करते आल्ला सीरीके लिप्त रहे जैगा सीरकी लिप्त रही কারণ আল্লাহ তালা যারা মনে করছে যে আল্লাহ তালার নাম এবং গুণ অন্য কাউকে দিয়েছে তারা আল্লাহ কর্মকাণ্ডে শিরকি লিপ্ত রয়েছে যারা আখেরাত অস্বীকার করছে মনে করছে যে আখেরাত দিয়েছে আখেরাতের বিচারের ব্যবস্থা তারা আল্লাহ তালার সাথে এই জায়গাতে শিরকি লিপ্ত রয়েছে আল্লাহ তালার এই জায়গাতে শিরক অর্থাৎ যেখানে আল্লাহ তালা সমপর্যায়ের কাউকে নিয়ে এসে বসানো বা তার বিপরীতে কাউকে দাঁড় করানো সেটা বড় ধরনের শির এটাকে বলা হয় শির্ক ফির রুবা বেস বা তিত অনুরূপ সত্তা আল্লাহ তালা অনুরূপ সত্তা ছোট হোক বড় হোক আল্লাহ তালার কাছাকাছি সত্তা সাব্যস্ত করে তাকে হাতে আল্লাহ তালা কর্মকাণ্ড করা সেটা আল্লাহ তাহার সাথে করা আল্লাহ তাল রুবিয়তের সাথে করা आल्ला रबियतर शिक्क जाने लोकगुल अंतर्भुक्त आल्ला जाते ही मन कर रवि सरिक कर विपरीत आलोचना चले जाब्ला नाम गुणेश द्वितियों्ला द्वित पख शीख अल्लाह शेष्ला नाम गुण शीतर नाम्लाह तीन सेल्लासे आल्ला से आल्ला तला शीक कर अफालगके से आल्ला तला शिक कर देखते तला नाम दिए दिए गोष्ठी मुस्लिम नामधारी गोष्ठ मध्य रही जा आगा खानी जा मन तर जिन प्रधान अर्थात इमाम प्रिन्स आगा खान जी प्रिन्स परवर्ती प्रत्येके प्रसाद इसमाइल ऐले सबाई तला प्रत्येकेला मान आल्ला मान ताला नाम तक दिए देखा अर्थ हमारा आल्ला शीर्की लिप्त रही है अनुरूप भाव द्रुज लेवान द्रुज जरा शीर्िप्त रही कारण तेरा हा कमिल्ला ফিমি বংশের সে হচ্ছে ইলাহ তারা তাকে ইলাহ মানে এই জাতীয় যারা ইলাহ মানছে তারা হচ্ছে আল্লাহ রাম এবং গুণের মধ্যে শিরি করছে তারা ইলা আল্লাহ ইলা বলছে তাদেরকে অনুরূপ ভাবে যারা বিশেষ বর্তমানে যারা ক্ষমতাসীন আছে সিরিয়াতে তারা এই গোষ্ঠী নোসাইরি বলা ওদেরকে নিজেদেরকে আলো বললেও তারা আসলে আলোই নয় তারা নোসাইরি তারা পাঁচ ইলাহ বিশ্বাসী তারা মনে করে পাঁচ ইলা হচ্ছে আলী হাসান হুসাইন তারপর আবুদ্দার সালমান ফায়ারসিম অর্থাৎ মেঘদাদ মেঘদাদ এরা হচ্ছে এদেরকে তারা করে থাকে আল্লাহ করে থাকে এরাও আল্লাহ এবং আল্লাহ করে আল্লাহ তালার সাথে সিরকিলিপ্ত রয়েছে এই জাতীয় যারা আল্লাহ আল্লাহ তালার মতো আল্লাহ তালার মতো আর কাউকে সত্তাবত নাম দিবে তারাও আল্লাহ তালার সাথে করে রয়েছে তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার এই জন্য যে আমরা অনেকেই এদেরকে বহু আগেই ইসলাম থেকে বেরিয়ে গেছে অনুরূপভাবে যারা বাহাই আছে তারাও এই আল্লাহ আল্লাহ আল্লাহ তালার সাথে সিরকি লিপ্ত রয়েছে কারণ তারা আল্লাহ অস্বীকার করে এবং তারা মনে করে থাকে এই শরীয়ত এখন আর নেই নতুন আব্দুল বাহা তার নাম হচ্ছে নাম বাহার দাসে बाई ग्रुप एराव इसलमार दिखाई फिर चलत आदाय और सम्पूर्ण रूप से शरियत के अस्वीकार कर जो मानसू इगे बेचने आल्ला रुबियतर शिक्षा आल्ला तरह नाम गुण श আল্লাহ তালার নাম এবং গুণের সাথে সীরকারী আর একটি বড় গোষ্ঠী হচ্ছে যারা আল্লাহ তালার মৌলিক নাম এবং মৌলিক আল্লাহাবলী যেগুলি সেগুলো হচ্ছে তিনটি একটি হচ্ছে আল কুদর একটি আর একটি হচ্ছে আল তিনটি গুণ সমস্ত গুণের সমস্ত গুণের মূল কথা হচ্ছে তিনটি একটি হচ্ছে আল্লাহ তালা সবকিছুর উপর ক্ষমতাবান এবং তার মতো ক্ষমতার কারণে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তালা সবকিছু জানেন আইনুল গায়ব আলমুল গায়ব আর কেউ নেই তৃতীয় হচ্ছে আল্লাহ সমস্ত বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহ হুকুম দেওয়ার ক্ষমতা এবং দুনিয়াতে একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ তরিয়ত আর কেউ দিতে পারে না এই তিনটি হচ্ছে মৌলিক আল্লাহতালার গুণাবলীর মূল কথা সমস্ত গুণের মূল কথা হচ্ছে তিনটি জিনিস এই জন্য আপনি যখনই দেখবেন রহমান দয়াবান দয়া অর্থ তিনি ক্ষমতা তিনি তার ক্ষমতা আছে দয়া করার তিনি জানেন কিভাবে বুঝতে পারি যে কারা কারা শিরকিলিপ্তর মধ্যে আমরা বলতে পারি প্রথমে আল্লাহ তালার কুদরাতুল কামেলা প্রথম যে ক্ষমতা সর্বময় যে ক্ষমতা এই ক্ষমতা সাথে অনেকে সির করছে কিভাবে শির করছে দেখুন আল্লাহ তোর রবিতে করছে যারা মনে করে থাকে যে কোথাও কোনো সত্তা আছে গাউস আছে কুতুব আছে যারা মনে করে থাকে আব্দাল আছে অথবা যারা মনে করে থাকে যে ওকাব নকাবা ও আওতাদ রয়েছে তারা প্রত্যেকে শিরকি লিপ্ত রয়েছে কারণ এরা মনে এরা বিশ্বাস করে যে পৃথিবীর ভার রয়েছে যিনি তিনি হচ্ছেন প্রথম समस्त कर्मकांड दिए दिए आल्ला क्षमता तरह से जिन्हें आजम मन करो का गर्था महा उद्धारकारी महा उद्धारकारी जी মানুষ হয়ে যা সৃষ্টি হয়ে যা স্রষ্টা তৈরি কি জন্য আসেন এটা আসলে বড় ধরনের শিরিক আল্লাহ তালার রুববিতে সিরিক করা এবং এই শিরিকে একেবারে তাদেরকে ইমান থেকে করে দিবে এজন্য কেউ ভুলে যেন বিশ্বাস না করেন যে কোন গাউস আছে কোনো কুতুব আছে কোন অন্য অন্য কাবা আছে কোন অন্য জাবা আছে কোনো আওতাদ আছে এগুলি বিশ্বাস করলে ইমান থাকবে না কারণ এরা আসলে এরকম বলতে কোনো কিছু নেই এরকম কোনো কিছু কোনোদিন ছিল না এই জাতীয় ফির সাহেবদের দরবারে অনেক সময় সেগুলো দেখবেন দোয়া করতেছে তারা না জেনে সেই দোয়াগুলি করছে এবং না জেনে ইমান হারা হচ্ছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে না আরেকটি গোষ্ঠী যারা মনে করে আলিরে মধ্যে একটি এরকম ক্ষমতা আলীর রয়েছে আবার কেউ কেউ দেখবেন মহাম্মদ রসোল্লা সম্পর্কে এরকম ধারণা করে থাকে যে তার এরকম ক্ষমতা ছিল না আল্লাহ কুদরতুল কামেলা ক্ষমতা সে ক্ষমতা আল্লাহ তালা কাউকে দেননি আল্লাহ কাউকে দেননি এই জন্য কোরআনকারিমা আল্লাহ তালা বলছেন তার নবীকে ঘোষণা করতে হে নবী বলে কুদরাত কাহ মেলা সর্বময় ক্ষমতা এই ক্ষমতা যাকেই দিব যে কোনো জায়গাতে সেটাই শির্কে পরিণত হবে এর মধ্যে বিখ্যাত যারা দেয় তাদের মধ্যে বিখ্যাত আমরা কয়েকটা দিন উদাহরণ দিচ্ছি একটি হচ্ছে তারা আল্লাহ সর্বময় ক্ষমতা মনে করে জাদু বিদ্যা দিয়ে তারা পরিবর্তন করতে পারে অনেক কিছু করতে পারে এই জাতীয় যারা মনে করে তারাও শিল্পী লিপ্ত শিল্পী লিপ্ত রয়েছে অনুরূপ যারা জিনিসরা করতে পারে মনে করেন তারাও জাতীয় শিল্পে লিপ্ত রয়েছে অথবা যারা মনে করে তাদের পীর সাহেব এই কিছু করে ফেলতে পারে তার ক্ষতি বা মন্দ করতে পারে এবং এই জাতীয় মনে করতে পারে তারাও এই জাতীয় শিল্পে লিপ্ত রয়েছে অনুরূপ যারা কবরকে নিয়ে বাড়াবাড়ি করে মনে করে যা এই ক্ষতি করতে পারে উপকার করতে পারে এই জাতীয় লিপ্ত রয়েছে অথবা যারা মনে করে থাকে কোন দরবারে কেউ ফির না খালি হাতে এরাও জাতীয় সীরকে লিপ্ত রয়েছে কারণ তারা মনে করে সন্তান দেওয়ার ক্ষমতা অধিকার দেওয়া হয়েছে এই জাতীয় কোন কিছু তাদেরকে দেওয়া হয়নি এই জাতীয় সিরকে তারা লিপ্ত রয়েছে আল্লাহ তালা একটি মহাগুণের সাথে তারা শিরিপ করে থাকে সেটা হচ্ছে আল্লাহ আল আয়ম উল গাইব আল্লাহ তালার যে গাইব আয়ল সেটার ব্যাপারে যারা শিরি করে থাকে উল্লেখ করেছেন সেটাকে ইনোল্লাহ আলিমুল খাবির পাঁচটি জিনিসকে আল্লাহ উল্লেখ করেছেন ভবিষ্যৎ রসুল্লাহ এটাকে গায়ব জানা বলা হয় না এটা হচ্ছে আপেক্ষিক গায়ব জানা যে জিনিস আমি জানি না একজন অর্থ আমি গায়ব জানি সেই ব্যক্তি গায়ব জানে তা নয় সেটা হচ্ছে আমার কাছে বাধা আছে আমাকে জানানো হয়েছে এটার শুধু পার্থক্য আমি ধরেন কোথাও যদি আমি কানাডা না যাই সেখান থেকে লোক আসে বলে যে আমি কানাডায় এই দেখেছি ওই দেখেছি ওই দেখেছি সেটা গায়ব জানা হলো না সেটা সে গেছে এজন্য দেখেছে আর আমি যাইনি সে দেখতে পাইনি পার্থক্য এখানে রসোল্লা কালাজা জানিয়েছেন সেটা গায়ব জানা নয় সেটা হচ্ছে গায়েবী বিষয়ের খবর দিয়েছেন বিভিন্ন বিষয়ে কিন্তু সব দেননি এই জন্য রসোল্লাহ আসলাম অনেক কিছু সম্পর্কে তিনি জানতেন না আগে তিনি জানতেন না কখন কখন ইয়া হবে কেয়ামত হবে এবং কখন কি ঘটবে তিনি বলেন আল্লাহ তালা নিশ্চিত করেছেন কুল্লাহ বলুন যে আসমান এবং জমিনে গায়বের বিষয়টি একমাত্র আল্লাহর হাতে কেউ জানে না আবার আরো বলছেন লাউকুন তোমায় তুমি যদি আমি কল্যাণ আমি যদি গায়ব জানতাম তো কল্যাণে অনেক বাড়াবাড়ি করতাম অনেক কিছু আমি শিখতে পারতাম অনেক কাজ করতে পারতাম তাহলে গায়বের বিষয়টি একমাত্র আল্লাহ হাতে অথচ এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হচ্ছে এই বিষয়টি অনেককে দেয়া হচ্ছে আমরা ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আরো আলোচনা করব পরবর্তী যে কোনো সময় যখন আমরা বিস্তারিত যে গায়েবের বিষয়ে কীভাবে সিডি করে মানুষ সে বিষয়টি আমরা উদাহরণের সহ আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ